আবু রায়রা রাজেলাহ তালান হতে বর্ণিত নাবি সাল্ল্লাহ আলিয় সাল্লাম বলেন চারটি বিষয়ের প্রতি লক্ষ্য রেখে মেয়েদেরকে বিয়ে করা হয় তার সম্পদ তার বংশমর্যাদা তার সৌন্দর্য ও তার দিনদারি সুতরাং তুমি দিনদারিকেই প্রাধান্য দিবে নতুবা তুমি ক্ষতিগ্রস্ত হবে